দূরে কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর আল এর কিতাবসূর আকিদা এই গ্রন্থটি সম্পর্কে আমরা এই গ্রন্থের শুরুতে ইমাম আবু জাফর তহাবির আলোচনা করেছিলাম গত পর্বে আজকে আমরা ইমাম আবুজির রহমতুল্লাহ আলহ জীবনের একটি আর অন্য একটি সাইড নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনি কি কি গ্রন্থ লিখেছেন এবং তার গ্রন্থগুলির প্রকৃতি সম্পর্কে আলোচনা করব এবং তিনি কি কর্ম জীবনে তিনি কি করেছেন কর্ম তিনি কি কি দায়িত্ব পালন করেছেন এবং তার মৃত্যু কখন হয়েছিল আলোচনা করব প্রথমে আসি আমরা জাফর নিয়ে তিনি কিতাব লেখার ক্ষেত্রে ইমামু জাফর রহমতুল্লাহ আলী আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রকার প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেগুলো থেকে বোঝা যায় তিনি কতটুকু হাদিসের সমদয় ব্যাপারে গুরুত্ব দিতেন এবং তিনি কতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন তাঁর গ্রন্থে বিখ্যাত গ্রন্থ ছিল তার ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রেও তিনি লিখেছেন এবং আকিদার ক্ষেত্রেও লিখেছেন এবং ইতিহাসের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিনে তাদের সমস্ত বা ঐতিহাসিক তাদের সমস্ত গ্রন্থের আলোচনা করেছেন তার তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে সরহ মানিল আতার সরহ মায়নিল আতার এটা তার প্রথম গ্রন্থ যা বর্তমানে চার চারখণ্ডে সাপা হয়েছে এই গ্রন্থটি হচ্ছে রহমতুল্লাহ আলীহের মাঝহাভাবের বিভিন্ন দলিল আদিল্লা এই গ্রন্থে পাওয়া যায় এই গ্রন্থে পাওয়া যায় অর্থাৎ আধার লিখলেও আধার সাধারণত বলা হয় সাধারণত মহাদেশিন পরিভাষায় আসার বলা হয় যা সাহাবি তাহব থেকে বর্ণিত হয়েছে সে সমস্ত ভাষ্য এসেছে সেগুলিকে আসার বলা হয় কিন্তু তিনি এই গ্রন্থে ব্যাপক অর্থে আসার শব্দটি নিয়ে এসেছেন রসোল্লা কিছু হাদিস নিয়ে আসলেন রসোল্লাহ বর্ণায় হাদিস গুলিতে তিনি আবার সাহাবাদের গ্রাম থেকে কি কি বর্ণনা আসছে সেটাও তিনি উল্লেখ করেছেন আবার অন্যান্য বর্ণনা তাবিন থেকে কিছু থাকলে সেগুলো উল্লেখ করেছেন তারপর তিনি पक्षे विपक्षे विभिन्न मार्साल पक्ष विपक्ष हादेश नहीं तर्जी दिए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 आलोचना ठीक अनुरूप भाव ग्रंथि सजिए प्रत्येक विषय पक्ष विपक्ष दले नहीं और प्राधान्यप्राप्त मठट उल्लेख कर एक सौंदर्य हाँ सबखने তার মতামত তার যে জ্ঞানের চাপ রেখে গেছেন তিনি কোথাও বেশিরভাগ জায়গাতে তিনি আবগানিপুর রহমতুল্লাহ মতকে প্রাধান্য দিয়েছেন যদিও সেখানে তার মতটি আফগানীপুর রহমতুল্লাহ অনুসারী হানাফি মজাহের লোকদের মত নয় তারপরে তিনি সেই আবুগানীফুর রহমতুল্লাহের মতটিকে প্রাধান্য দিয়েছেন কখনো কখনও তিনি সোহেবাইন আব ইউসুফ মোহাম্মদের মতকে প্রাধান্য দিয়েছেন অথচ হানাফি মজাবে তাদের এই মতটি প্রাধান্যপ্রাপ্ত মত নয় এভাবে তিনি যেখানে দলিল ভিত্তিক প্রাধান্য পায় সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন সেটা আবুগানি ফারতলার মতের সাথে মিল হোক বা হানাফিদের মতের সাথে মিল হোক বা না হোক কিন্তু এর মাধ্যমে তিনি মূলত খানিক মজাবতে বের হয়ে যাননি কারণ তিনি দলিলের সাথে ছিলেন এবং আসহাবুদ্জিবাহাকে তার্জি দেওয়ার ক্ষমতা তাঁর ছিল এবং তিনি শেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন এই জন্য তিনি এই কাজটি করেছেন এই গ্রন্থটি একটি মকবুল গ্রন্থ আলহামদুলিল্লাহ এখনও সেটা পাঠ্য বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিজগুলো সেটা পাঠ্য আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয় পাঠ্য আছে এবং আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা যারা ফেকার উপর পড়াশোনা করে শিক্ষা যারা তারাও এটা পড়েন এবং কওয়ামি আলিয়া সমস্ত মাদ্রাসাগুলোতে সেটা পাঠ্য আছে এই কিতাবটি পড়ার মাধ্যমে যে যেকোনো মানুষের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 আসম রিজার নয় এর উপরে সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য একটি গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে এই গ্রন্থটির নাম হচ্ছে সরহুর মায়নিল আতার সরহুর মায়ানিল কেউ এটাকে করেছেন আলহামদুলিল্লাহ এখন অনেকখণ্ডে অনুবাদ হয়েছে গ্রন্থটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি গ্রন্থ এটি হচ্ছে ইমাম আবু জাফর তহাব রহমতুল্লার একটি হাদিস একদিক থেকে এক একদিক থেকে হাদিস হাদিসে আলোচনা করেছেন তার থেকে ফেক বের করেছেন এই জাতীয় গ্রন্থর অস্তিত্ব কমই পাওয়া যায় দেখতে কমই পাওয়া যায় এই গ্রন্থটি হকামের অন্তর্ভুক্ত অর্থাৎ যে সমস্ত গ্রন্থ আহকামের হাদিস লেখা হয়েছে সেই সমস্ত গ্রন্থের অন্তর্ভুক্ত এর মাধ্যমে একটি মানুষ যে সমস্ত হাদিস দেয়ারসল্লাহ আহকাম সাব্যস্ত হয়েছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা এবং ভালো জ্ঞান অর্জন করতে পারে ইমা আবু জাফর তহাবুর রহমতুল্লাহ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সেটি হচ্ছে সরফ মুশকুল আহার সহ হচ্ছে তিনি বিভিন্ন হাদিসের পরস্পর বিরোধী যে সমস্ত হাদিস বাজ্যিক দৃষ্টিতে হয় সেগুলি সম্পর্কে একটি মন্তব্য তিনি দিয়েছেন আসলে আল্লাহ রসুল সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলির সাথে কখনো কখনো কখনো কারো কাছে মনে হতে পারে যে এই হাদিসটি ইহাদিসের বিপরীত বা এই হাদিসটি হাদিস বিভরীত হতে পারে না এই জন্য যে কখনো যে হাদিস সেই হাদিসগুলো মত যদি মত পার্থক্য দেখা দেয় সম্পূর্ণ উল্টা তখন বুঝে নিতে হবে যে কোনটা না সেখ কোনটা মানসুখ অর্থাৎ কোনটা আগের কোনটা পরে।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 কোন দেখলে মনে করতে পারে সেই হাদিসগুলি তারা তিনি একত্রিত করে আমাদের ইমাম সেগুলিক মধ্যে সমন্বয় সাধন করেছেন এই জন্য নাম দিয়েছেন সরহর মুশকিল আতার আলহামদুলিল্লাহ তিনি যে পদ্ধতিতে এই কাজটি করেছেন এত সুন্দর পদ্ধতিতে আর কেউ কোনদিন করতে পারেনি কোনোদিন করতে পারেনি তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি করার ক্ষেত্রে তিনি প্রথমেই দেখেছেন এই বিষয়ে তিনি হাদিস সবগুলি জমা করতে চেষ্টা করেছেন বিশেষ করে আর কি বর্ণা আছে আর কি বর্ণনা আছে আর কোথায় আছে সবগুলি শব্দ শব্দ নিয়ে এসেছেন কাছাকাছি অর্থ থাকলে সেগুলো নিয়ে আসে আবার অনেক সময় দেখা গেছে সেগুলো নিয়ে এসেছেন এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য যে এক সময় এই গ্রন্থটি চার হয়েছিল ইন্ডিয়ান ছাফা সেটা অনেকটা ভুলে ভরা ছিল পরবর্তীতে শহেদ আর উনি এই গ্রন্থটিকে পরিপূর্ণ তাহকিক করে ষোলো षोलो खंडे ब्रंथटी पढ़ार मत क्यों पढ़ले अनेकृत होते অনেকেই এই গ্রন্থটির উপরে পিএইচডি তিরিশ পর্যন্ত করেছেন অর্থাৎ করেছেন এরপর অনেকে পিএইচডি করেছেন একটি সমস্ত নয় এরকম জিনিসটা আমরা দেখতে পেলাম যে ষোলো খণ্ডে যিনি বের খন্ডটা বের করেছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে বের করেছেন সেটাতে ভুল ভ্রান্তি নেই এবং এটা পড়লে অনেক ক্ষেত্রে আমাদের হাদিসে জ্ঞান অর্জিত হবে এবং হাদিসের মধ্যে পরস্পর বিরোধী বা পরস্পর বাহ্যিক দৃষ্টিতে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 ইমাম আল মুজানি যে গ্রন্থের মুক্তাশরুল মুজানি লিখেছেন শাহির রহমতুল্লাহ আলাই গ্রন্থের অনুকুল যে মুক্ত মুজানি লিখেছেন ফেকার কিতাবে ঠিক আমাদের ইমাম মুক্তাশর তহাবি নামে ফেকার কিতাব সুন্দর ফেকার কিতাব লিখেছেন उल्लेख कर खंडे ग्रंथटर जो, एक एक जो मान निर्धारण करिखित ग्रंथर पर मान निर्धारित होता हम मुस्ताहेदे সারা জীবনের ফসলের মতো তিনি সেটা এখানে জমা করেছেন এবং সে সেটা কালুত্তীর্ণ একটি গ্রন্থ আলহামদুলিল্লাহ এই গ্রন্থটিও পড়ার মতো একটি গ্রন্থ যে এই গ্রন্থের যিনি ছাপিয়েছেন তার ভূমিকায় বলতেছেন যে ভূমিকা গ্রন্থটি বের করেছেন তিনি বলছেন আউউল মঞ্জাম মুখতাস ফিলফেক খিমিনা সাহাবিনা ইহদ কুরু মাহাতা ওর ওয়াত মোহতাবারা ও মোখতারা তহজাহর আলম আলহমদুল ফোকাহা অর্থাৎ তিনি সর্বপ্রথম বিভিন্ন গ্রন্থের বিভিন্ন বিভিন্ন হানাফি মজাবের বিভিন্ন বর্ণনাগুলো একত্রিত করে কীভাবে মিল দিবেন সে অনুসারে কি কোনটা প্রাধান্যপ্রাপ্ত হবে কোনটা প্রাধান্য হবে না এবং কোনটা কোন মটটা গ্রহণযোগ্য হবে কোন হবে না এই বিষয়টা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন অথচ গ্রন্থটি একটি ছোট এবং প্রথম এই বিষয়ে প্রথম গ্রন্থ তাহলে আমাদের ইমাম এ বিষয়ে বলতে পারেন যে পথিকৃত पद देखिए परवर्ती अब यूसुफ मुहम्मद जुफार हसान जियादे छड़ा छड़ी शेषे अबिनाखा ग्रहण करब एवं तरह कितब धारा बजाय रिखे प्रथम शेष प्रान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 হাদিসের যে সমস্ত বর্ণনা তিনি পেয়েছেন তার মামার মাধ্যমে তার মামা মুজানির মাধ্যমে যেগুলি লিখেছেন সেগুলো তিনি এই গ্রন্থে রচনা করে এই গ্রন্থে উল্লেখ করেছেন সেটা বলতে পারেন যে সাফি মাঝাবের হাদিসের ক্ষেত্রে হাদিসগুলো তিনি জানতেন জানার পরে তিনি সেটা লিখে তার হানাফি মাঝহের কিতাব সম্পর্কে জানিয়েছেন এর মাধ্যমে তিনি দুইটি জ্ঞানকে একত্রিত করেছেন অর্থাৎ আউলম শাহ আর অন্যদিক থেকে ওলমুল হানাফ যার আলোচনা আমরা আমরা করছি গ্রন্থটি অত্যন্ত ছোট অত্যন্ত ছোট একশো দশ দশ একশো দশ বা আরো কম পেরায় ভাগ করা অথচ এর ভিতরে তিনি তখনকার আঁকি দেয়া যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ থেকে এবং তখন আকিদার যত ফেকি ফেকার কিতাবে যত কিছু আসছে অথবা হাদিসের কিতাবে যত রকমের আলোচনা আসছে সেগুলো সবগুলো সংক্ষিপ্ত রূপ দিয়েছেন আকিদের সবাই গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ বিশ্বের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থটি পড়ানো হয় এই গ্রন্থটি পড়ানো এই বিষয়ে ইনশাল আমরা সামনে আর একটু আলোচনা করব আমরা এরপর যাচ্ছি ইমাম আবুজফর তহাবির রহমদুল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আর সুরত সহির আর শুরুত সহির হচ্ছে যে বেচা কেনা সোফা এজারাত এগুলোতে সদাকাত এবং কুফাত এগুলো কিভাবে রচনা করবে কিভাবে বেচা কেনা হবে কিভাবে সোফা লেখা লেখা লেখা হবে কিভাবে এজারাত লেখা হবে বা ভাড়া জিনিস লেখা হবে কিভাবে কিভাবে লেখা হবে লিখিত চুক্তির নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছে সেগুলো হচ্ছে সুরতুল তিনি আরেকটি গ্রন্থ লিখছেন সুরতুল কবির ইমাম আবু জাফর তাহবদুল্লাহ বের করেছেন যদিও তার একটা বড় একটা পাওয়া যাচ্ছে পাচ্ছবি জোশেফ শাক বের করেছেন সেটা আমরা পূর্ণ অংশ এখনো পাইনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে কার্য করবে এর বাইরে আমরা দেখতে পাই যে ইমাম তাহব আহমদুল্ল আরো অনেকগুলো গ্রন্থ লিখেছেন কিন্তু সেগুলো আমরা যেগুলো আলোচনা তিনি কর্ম কর্ম কি করেছেন সেটা আমরা এখন আলোচনা করতে চাই আবু জাফর আবু জাফর তাহাব রহমতুল্লাহ আলাই প্রাথমিক জীবনে কাঁদি মোহাম্মদ ইবিনা আব্দার লেখক ছিলেন লেখক তখনকার বিরাট ফুস ছিল যেটাকে আমরা এখন অনেক সময়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 এইটা তিনশো বিরানব্বই সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন তিনশো বিরানব্বই পর্যন্ত তিনি পথে ছিলেন পরবর্তী তিনি অন্য একটি পদে অতিরিক্ত দায়িত্ব পান সেটা হচ্ছে তিনি বিচারকের সামনে সাক্ষ্য বিচারকের সাক্ষী হিসেবে বিস্তৃষ্ঠিত হতেন অর্থাৎ কোন বিষয়ে আহ আলমদের কথাবার্তা জ্ঞানীদের আলেমদের কথাবার্তা কি সেভেন কথা মাঠ এই জাতীয় কথা বলার মতো ব্যক্তি হিসেবে তাকে একজন থাকতেন সমস্ত বিচারকের তখনকার সময় বিচারকের মজলিস একজন আলেম থাকতেন তো আমাদের ইমাম আবু জাফর তাহাবিদ তখনকার সময় এই পদে নিয়োগ দেয়া হয় এই পদে তিনি অত্যন্ত সুনামের সাথে দিন।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 কোন মানুষ যদি কোন ভুল করতো তিনি সরাসরি ভুল কি সেটা বলে ফেলতেন তার মামা একদিন বলেছিলেন যখন তিনি শেখ হানাভিম ফেকা পড়ছিলেন তিনি পর হানাফি মজাব গ্রহণ করে কিতাব লিখে বিচার বিচারকের ওই সময়কার সর্বোচ্চ অংশ ব্যাপারে অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে আসলে তিনি শেষ হয়ে যাননি এবং তিনি এলমির খ্যাত মন্ত্রী করেছেন সঠিক কাজটি করেছেন এই ইভনি তরুণ যে সমস্ত ভুল করেছেন সেগুলির ভুল তিনি সরাসরি বলে ধরে দিচ্ছেন আপনি এই ভুলগুলি করেছেন আপনার গ্রন্থে আপনাদের তাকে তিনি তাকে তিনি অনেক বিচারকের সমালোচনাও করেছিলেন যে এই বিষয়গুলো এরকম হবে এই বিষয়গুলো এগুলি বলা হয় মহাসাবা বলা হয় মহাসভা যেভাবে স্লাম ইবুল আহ মহাসভা করেছিলেন তেমনিভাবে আমাদের ইমামও বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিচারকের বিভিন্ন শাসকের বিভিন্ন লোকদের ঘটনমূলক সমালোচনা করেছিলেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শরীয়ত সম্মতভাবে কোন রকমের বাড়তি কথা না বলে কোন রকম সমস্যা তৈরি না করে যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার জন্য তিনি গঠনমূলক সমালোচনা করে উন্মতের উন্মতের নোসাহের বা নসিহতের দায়িত্ব পালন করেছেন যে দায়িত্ব রসল্লাহ সাল্লাই উন্মতের উপর চাপিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন আল দিন ওয়ান্নহা এইভাবে আমাদের ইমাম এই বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে তিনশো একুশ হিজড়ি হিজরি সনে তিনি মারা যান এবং খ্যাতফা এলাকাতে তিনি বন্য আশ্বাসের জায়গায় তিনি তার দাফন হয় তিনি সেখানে তার সেখানে তার তাকে দাফন করা এবং সেটা এখনো বিখ্যাত এলাকায় মাহবুজাফরাত হাবির রহমদুল্লাহ আলহ সেই কবর সেখানে রয়েছে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 সুস্থ থাকুন একা এ দোয়ার হইলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত